25 फरवरी सन 1984, हम बंगला के नाट्यकार और समीक्षक तथा लंबे अरसे से नाना रूपों में बंगला के व्यावसायिक रंगमंच के साथ जुड़े हुए श्री देव नारायण गुप्त से बातचीत रिकॉर्ड कर रहे हैं দেবনারায়ণবাবু আমি খুবই উপকৃত যে আপনি আজকে আমাকে টাইম দিয়েছেন আর আপনার সঙ্গে কথা বলবার সুযোগ আমার হচ্ছে আপনি দীর্ঘ কাল ধরে বাংলা সাহিত্য ও বাংলা নাট্য জগতের সঙ্গে যুক্ত আছেন অনেক অভিজ্ঞতা আপনার আছে আপনার কাছ থেকে ওই পুরনো দিনের আর আজকের দিনের কথা শুনতে চাই কিন্তু আগে একটু আপনার নিজের সম্পর্কে বলুন আপনার যদিও আপনার বায়োডাটার সামনে আছে তবে কীরমভাবে আপনি গোড়া থেকে সাহিত্যের সঙ্গে যুক্ত হলেন পরে আবার থিয়েটারে কি করে এলেন আর কি জিনিস ছিল যেটা আপনাকে সাহিত্য থেকে টেনে প্রফেশনাল থিয়েটারে আনলো এটা আগে বলুন তারপর নিশ্চয়ই আপনি যে দীর্ঘকালে যা অভিজ্ঞতা আর সব নাম করা শির স্বাস্থ্য শ্রেষ্ঠ অভিনেতাদের আপনি দেখেছেন তাদের সঙ্গে কাজ করেছেন তার সম্পর্কে জানতে চাই আপনাকে তো আমি বায়োডাটা আমার দিয়েছি ওকে আমার জন্ম তারিখ সেগুলো আমি কতটা জানতে পারি না একটা জিনিস একটা হায়ার এডুকেশন সেটা আমার সুযোগ হয়নি সুযোগ হয়নি এই যে আমার স্বাস্থ্য অত্যন্ত খারাপ কারণ ভেরি চাইল্ডহুড নানা রকম অসুখ ওষুধ ইত্যাদি আমাকে বাধা দিয়েছে পরবর্তী জীবনে কিন্তু শুয়ে শুয়ে যখন ওই থাকতাম ফর ইয়ার্স টুগেদার হয়তো শুয়ে আছে বিছানা কিন্তু তখন কি কর তখন ওই বই হচ্ছে আমার কম থাকে এবং ছিলেন মেডিকেল প্র্যাকটিসানার কাজেই তিনি বেডসাইড টিচার কতগুলো ঠিক করতে আচ্ছা আপনার জন্ম কি এখানে কলকাতা কলকাতা না আমার জন্ম হচ্ছে রানাঘাট ইয়ার নাইনটিন হান্ড্রেড টেন সেভেন ডিসেম্বর তো এই যে ব্যবসায়ী যার টিচার আসতেন তারপরে ইংলিশ ছিলেন বেঙ্গলি আর ওই সঙ্গে বেঙ্গলি টিচার যিনি ছিলেন তিনি অনেক গল্প টল্প করে পড়াতেন এবং সেই সঙ্গে নানারকম চিলড্রেন্স লিটারেচার মোরবার অন্য অন্যান্য লিটারেচার পর সুযোগ হয়েছে সেই সঙ্গে এবং তখন সেইরকম যত বাচ্চাদের কাগজ ছিল ছোট ছোটো ছেলেদের তাতে ওই যে পাজল দেয়া থাকে ধাঁধা ধাঁধার উত্তর টুপ্তরগুলো দেওয়া এবং ওইটি যেন চাইল্ডহুড প্লে একটা বলতে পারেন এবং তার সঙ্গে নিজে ধাঁধা তৈরি করা কবিতা লেখা এইগুলো ছেলেদের কাগজের লেখা একই মাসে ভিতরে দিল কোন যাই হোক স্কুল কেরিয়ার শেষ হওয়ার পর আমি সাংস্কৃতিক কাব্য ব্যারণ ইত্যাদি কবিতা ছিল এবং আপনাদের এই কমিউনিটিতে তার আউটস্ট্যান্ডিং প্র্যাকটিস ছিল অনেককে জিজ্ঞেস করে দেখবেন পুরোনো দিনে যারা আছেন কিন্তু এই কমিউনিটিতে বলা হতো জ্যোতিমণি কবির আছে আচ্ছা সে গিল্লা ওখান থেকে আরম্ভ করে আর এমন কোনো বড় কেউ ছিল না যাদের ওখানে তা প্র্যাকটিস ছিল না তার ইচ্ছে ছিল যে আমাকেই ওই কবি করিয়ে তিনি তার সঙ্গে আমাকে নিয়ে গেলেন আচ্ছা কিন্তু সেটা একটা করিনি তা নয় পড়ে তো আর কিছু করিনি কারণ এই যখন কলকাতা এলো আমি আরম্ভ করে দিলাম তখন একটা হিতবাদী কাগজ ছিল প্রকাণ্ড সেই কাগজে এইরকম করে জার্নালিজমই ঢুকে পড়ল এবং এই জার্নালিজমটা প্রথম যা যেটা সেটা আমি নিজেই একটা কাগজ রান্নাঘরে বার করতে আচ্ছা কাগজটা ভারতবর্ষ কিন্তু লেখা সেই সময় আমাদের হচ্ছে ভারতবর্ষ আমাদের রায়বাহাদুর জলদ সেন রায়বাহাদুর কুমার নান মন্দির কালিদাস রায় কবি শাক প্রমোধুরঞ্জন মল্লিক এদের সঙ্গে সঙ্গে আমি একই করব এবং কবিতাই কিন্তু লেখা এবং কবিতা লেখার সঙ্গে সঙ্গে একটা জিনিস যে পরিবেশটা ছিল রানাউটে সেটা হচ্ছে গান বাজনা থিয়েটার এবং থিয়েটারের গান বাজনা থিয়েটারের যে পরিবেশ সেই পরিবেশটার কোলটাও নেতি ছিল তার ফলে তে থিয়েটার থেকে একটা যোগ হয়ে ক্লাব ছিল নিজেদের সেখানে অভিনয়টা অভিনয় করত এবং নিজেও স্কুল লাইফে ড্রামা লিখে তখন সেন্ট ক্লাস তখন বলতো সেখানে ড্রামা লিখে অভিনয় করতে চাই হেডমাস্টার মশাই ছিলেন তো মানিক ভট্টাচার্য সেকালে একজন নাম করা লেখক তিনি উপন্যাস গল্পের ক্ষেত্রে খুব নাম করেছিলেন মানিকবাবুর খুব যে হল সেই লেখাটা আমি বুঝলাম ছাপা হলো গানের মর্যাদা সে বই ছাপা হলো এবং এখন সাহিত্য পরিষদ আছে আমার কাছে যদিও নেই অনেক জায়গা আছে তো সেই বই ছাপা হলো সেটা নিশ্চয়ই তখন আপনার বয়স খুব কমি সতেরো বছর ষোলো বছর তো যাই হোক সেই বই ছাপা হলো কী করে সেটা যখন মানে অভিনয় হয়ে গেল তখন সেটা একটা কাগজে আমি সে কাগজে যখন ছাপা হয়ে গেল তখন আমাকে আমি বলেছিলাম যে এটা ছাপতে কি খরচ করতে পারবো তো আমাকে লিখবেন যে আমরা ডবল করে করে ছাপছি ওর থেকে করে আপনাকে দুশো কপি ছেড়ে আচ্ছা দিলেন হচ্ছে ওরা বুঝতে পারলেন না যে অবাক হয়ে গেল আপনার লেখা সেটা ছিল থিমটা হচ্ছে যে এই যে আনটাচেবিলিটি যখন মহাত্মা গান্ধীর তখন মুভমেন্ট হচ্ছে আনটাচেবিলিটি আচ্ছা কাজ স্কুলে সব রকম আর পড়তো সেই জন্য গান্ধীজির ওই মুভমেন্টে ছিলেন তখন ওখানেতে বিজয়াল নদীয়া ডিস্ট্রিক্ট থেকে বিজয়লাচার্য সরকার পন্থী যারা অনেক ছিলেন তাঁদের সঙ্গে একটু অ্যাকাউন্ট আমার ছিল না তা নয় কারণ তারা সকলেই ওই যে লিটারি ক্যারিয়ারটা দেখেই হোক যে কোনো কারণেই হোক এবং তেষ্টনগরে যখন এরপরে গিয়ে বসবাস করতে আর ইসলাম তখন থেকে তার সঙ্গেও আমার পরিচয় শুরু হয় ক্রমশ বৌশ পরিধিত এইভাবে বিস্তৃত তারপরে আমি তার কাগজ যখন চালাই সেই সময় আমার বাবার বন্ধু ছিলেন জল দেবে আমার বাবার বন্ধু ছিলেন রায়বাহাদুর নগেন্দ্রনাথ মুখার্জি ওয়াইস চেয়ারম্যান নদীয়া ডিস্ট্রিক্ট বোর্ড আচ্ছা এবং গভর্নমেন্ট লিডার ছিল খুব নাম করা লোক খুব নাম করা লোক তখন তার জন্যে অভিএন ছিলেন এবং গভর্নমেন্টের ওর খুব নাম ছিল তখন একটা নন অফিসিয়াল অর্গানাইজেশান ছিল বেঙ্গল কোঅপারেটিভ সোসাইটিস সেই কোঅপারেটিভ সোসাইটির মুখপত্র ছিল যেটা রবীন্দ্রনাথ যে কাগজের নামকরণ করে দিয়েছিলেন ভান্ডার সমবায় আন্দোলনের মুখপত্র সেটা যদিও নন অফিসিয়াল অর্গানাইজেশন কিন্তু কোঅপারেটিভ ডিপার্টমেন্টেরই প্র্যাক্টিক্যালি গাইডেন্সে কাগজখানা চলত পরে বেঙ্গল কোঅপারেটিভ সোসাইটিটা নাম হয়ে যায় বেঙ্গল কোঅপারেটিভ অ্যালায়েন্স তখন চেয়ারম্যান অব দি সোসাইটি যিনি ছিলেন তিনি অটোমেটিক্যালি হয়ে গেলেন গভর্নর অব দি অ্যালায়েন্স রায়বাহুর নো গভর্নর কাগজটা যখন বেরোতো তার সার্কুলেশন ছিল তখন বোধ হয় কিন্তু তখন আনডিভাইডেড বেঙ্গল কাগজের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এটা বিরাট করা স্কিম মিলেন। তখন রেজিস্টার ছিলেন রায় এ খানবাহাদুর এ এম আর সাদ তিনি সেই স্কিমটা করেছেন যেই পেপারটাকে আরও বড় করা হোক একটা এটাকে সমস্ত গঞ্জের ভেতরে চালানোর জন্যে করা হোক তখন ওই রায়বাহাদুর নগেন্দ্রবাবু মুখার্জি আমার ফাদারকে গিয়ে বললেন যে পার্টস এখানে থাকলে তো এগুলো কোনো কিছু হবে না কি মূল্য আছে মহা ওকে বলো আমি ওকে নিয়ে যাই তোমার ছোট ছেলে আমার যে আমি কি বলবো ওকে আপনি বঞ্চি ওকে আমাকে বাবা যে রায় ভাব তোমার দেখেছি আমাকে বললেন দেখো তোমাকে থেকে তুমি কোল তো প্রায় দেখছি কাগজ ও কাগজ আমি কলকাতায় কি কী করবো নিয়ে যাচ্ছি জার্নাল আমরা মনমথ রায় তাকে এডিটার করেছি ভান্ডারে এখন আমি যেন হাই স্ট্যান্ড দরকার জাস্ট একটা হবে রাইটার্স বলে নিয়ে কোঅপারেটিভ ডিভারমেন্টে তাতে তো সেটা হচ্ছে হচ্ছে ইয়ে ইন্টারন্যাশনাল কোয়ারি একটা বুলেটিন এসে পেলুম এমন একজন লোককে যার নাম মরভে কাজে ওই যে নাটক অভিনয় করা কবিতার সঙ্গে কিছু কিছু নাটক লেখার বাতিক যেটা ছিল যে নাটক বললাম ছাপা হয়ে গেছে হ্যাঁ আমার সঙ্গীতি আরো বেড়ে গেল এবং দুজন এক ঘরে পাশাপাশি টেবিলে বসে কাজ করতে। এইরকম ভাব চাকরি পার্টন সার্ভিস একসঙ্গে দুজন তিনি ভালোবাসেন সে মাথা ধরল খবর নেন যে কেমন আছে আবার আমারও কিছু দরকার হলে আমি তখনই ছড়িয়ে যাই তা উনি তখন ওইখানেতে বেশ কাজ করছি কিন্তু ওই যে একটা অ্যাকাডেমিক ক্যাম্প নেই অথচ কাজ আমার তখন চিফ মিনিস্টার ছিলেন আমাদের তিনি আমার ওপর অত্যন্ত এ খান বাহাদুর এফ এরশালারি রেজিস্ট্রার লোকটিভ সোসাইটিস তিনি অত্যন্ত ভালোবাসেন আমাকে ভালোবাসে কিন্তু যেই লিগ মিনিস্ট্রিটা হয়ে গেল স্যারওয়ার্ডি সাহেব যখন সে জিনিসটা ধরেন তখনই আমার মাথা ডিঙে ডিঙে লোক আনা শুরু মনে মন মত আমি যে কাজ করা ইস এমপ আমরা এমন ভালো না দেখ না কি হয় তো অনেকম রকম আমি ওই সময় একটা সুযোগ এলো নদীয়া ডিস্ট্রিক্ট বোর্ডে একটা নদিয়া ডিস্ট্রিক্ট বোর্ড ডেজেট বলে একটা গেজেট হবে এবং তার একটা পাবলিসিটি অফিসার নদীয়া ডিস্ট্রিক্ট বোর্ডে হবে কেশনগরে তার হেডকোয়ার্টার তা আমি তো নদীয়ার ইনহাবিটেন্স আমি ওখানেতে চলব এখানে লিয়ে নিল ছ মাসের ছুটি নিয়ে ওখানে গেলাম পাবলিসিটি অফিসারে চাকরি করতাম কিন্তু নদীয়া ডিস্ট্রিক্ট বোর্ড ডেজেট হলো না ছাপাখানাটা হলো এবং কী হবে তার স্কিমটিম যখন হচ্ছে সেই সময় ওখানে আমি অত্যন্ত অসুস্থ আমার আবার ফিরে আমি এখানে জয়েন করব যখন জয়েন করব তখন আমাকে রিভার্ড করা হলো অ্যাসিস্ট্যান্ট এডিটার থেকে বলা হলো যে লেকচার লেকচারার তখন একটা পোস্ট ছিল ওখানে সেটাও পাবলিসিটি ডিপার্টমেন্টের পোস্ট তার কাজ ছিল ওই স্লাইড দেখে ম্যাজিক ল্যান্ড ট্রেনে আর বক্তৃতা কোনো কোঅপারেটিভ একটা সেন্ট্রাল ব্যাঙ্কে গিয়ে সেখানে এক ধার ক্যান্স হলো যে অমজীপ বলা হবে সে চা এলো ভর্তি তো হয়তো করতে পারি কিন্তু তাই বলে ম্যাজিক দেখি দেখিয়ে বাইরে বাইরে আমি রেজিট আচ্ছা রাত ঘরে একবার তমডুকে গেলুম একবার ঘুরে এসে তারপরের দিনই আমি রেজিস্ট্রেশন যখন আমি রেজিস্ট্রেশন দিলাম সেই সময়ে একটা চোর চোর চোর ছিল তার আগে থাকি সারওয়ার্ডি সাহেবের সঙ্গে আর ফির ফজলক দুজনের যে মতবিরোধ এর ফলে ফজলক সাহেবের ফজলক সাহেব শ্যামাপ্রসাদ মুখার্জি গজনবী সাহেব আব্দুল হাকিম গজনবী আব্দুল হালিম গজনবী দুই ভাই ছিলেন তখনকার দিনে একজন ছিলেন কংগ্রেসই একজন ছিলেন ব্রিটিশ গভর্নমেন্টের ক্ষয়ের তা যিনি ছিলেন কংগ্রেসই ইংরেজরা তাকে বলতো রং গজল তিনিও মা মেডামান খান সাহেব ওয়াই তার বাড়ি ছিল গোপালগঞ্জ ফরিদপুর পরে তিনি পাকিস্তান হয়ে গেলে পরে তিনি পাকিস্তানে। তিনি কমার্স মিনিস্টার হয়েছেন কোথায় পাকিস্তানি থাকেন বাংলাদেশ ছেড়ে চলিয়ে গেছেন তো কিন্তু তখন তিনি বিশ্বাসভাজন হকসায় উনি লোক পাটালিন চিঠি লিগে আমার কাছে আমি তখন মেসে একটা মেসে থাকি সেখানে আমার রানাঘাটির সব বেশি তার পল চিঠি হলো একদিন আমি আপনি যদি করেন ওখানে তো আপনি আমাদের কাগজে চলে আসুন হ্যাঁ ঠিক আছে বললেন দাম না আমি আপনাকে স্বয়ং করে নিয়ে যাই হক সাহেবের বাড়িতে দিল খুশাস্তিটা আমাকে নিয়ে গেল একেবারে লোকে লোকারণ্য ঘুষে রয়েছেন হক সাহেব তারপর গিয়ে বললেন এই আমাকে বসালেন বললেন সে তো বললেন না যে আর যে ওদের আমলে তুমি কাজ করতে পারো তুমি আমার তা এসো আমি তো ওই আমি নজরুলকে নিয়েছি এডিটার করে নজরুল যে রিটার হচ্ছেন সেটা আমি কানাগুছো শুনেছিলাম ওর মুখ থেকেই কনফার্ম আমি আমাকে কী করতে না তুমি নাইটের চার্জ নাও নাইটের আমি নজরুলের আইস্টেন টু নজুল কাজিদা আসতেন বিকেলের দিকে আটটা পর্যন্ত থাকতেন এডিটোরিয়ালটা লিখে দিয়ে গল্পগুজো হল করে চলে যেতেন আর আমি গিয়ে সন্ধ্যেবেলা উনি যাবার আগে গিয়ে চার্জটা নিত এবং রাত্রিবেলা তিনটে চারটে পর্যন্ত কাজ করতো যতক্ষণ না নিউজগুলো এই যে কাজ যেটা করছি এটা আমার শরীরের পক্ষে আরও বিপজ্জনক হতে হবে আজকের খবরের যে টাকা দেয় তখন তা তো দিত না আজকের খবরের কাগজে রাত্রে যারা কাজ করে তাদের রিটায়ারিং রুম ডাল্লোপিলোর গদি তাদের নেটের মশারি তাদের খাওয়া দাওয়া কত সুবিধে কিন্তু তখন কিছুই ছিল না দোকান থেকে খাবার কিনে নিয়ে এসো রিমের কাগজ গুলো জড়ো করে মাথার বালিশ গোড়াতে গিয়ে যেটা ছিল মাঝে মাঝে আমাকে এতে বড় ট্রল দিত নাইট এডিটারি যে রাত জাগার পরে একটা শেষ করে রাত্রি হ্যাঁ আর ওই রকম একটা যাই হোক কিন্তু কাগজ তো ছবি ঠিক সেই সময় নাম ছিল কাগজে নবযুগ দৈনিক নবযুগ এর এডিটার ছিলেন কাজিদা এর ভেতর ছিলেন ফজলক ছিলেন শামসুদ্দী নামে ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন শরৎচন্দ্র বসু ছিলেন আব্দুল হালিম দাসি এরাই ছিলেন কথা এই যে যখন কাগজটা ঠিক চলার মুখে সুভাষবাবু পালিয়ে দেব আর চলে যাবে সুভাষবাবু অন্তরিত পরে শরৎ বসকে ধরল এই যে কিন্তু তারপরে আমি ছেড়ে আসার পরও হয়তো বছর চলেছিল তারপরে বন্ধ হয়ে যায় কিন্তু যে তিন মাস আমি কাজিদার সঙ্গে কাজ করিছি। সেই তিন মাসের ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে হাতে এডিটোরিয়ালটি দিউনি উনি চলে আর যে কাগজ তার তলায় ওটাকে চাপা দিয়ে বলতেন তলায় আছে আর এক বাইরে থেকে খুব পান খেতেন আমারই মতন সেই পানগুলো কিন্তু আমরা বাড়ির খাই উনি দোকানের পান আর একমোটো বন্ধু সেখানে থাকতেন সেই পান খাচ্ছেন আর গুন্ডি খাচ্ছেন যাওয়ার সময় বললেন ওইগুলো থাকল তোমার জন্য রেখে গেলাম আর আমি তখন একদিন জিজ্ঞেস করলাম যে আমি দিয়ে গেলেন না তখন উনি চলে যাচ্ছেন সেটা নামবে দিয়েছি তো আর তো কবিতা আচ্ছা আমি অবাক করি এইরকম কবিতা ইহা বড়ো কবিতায় এডিটোরিয়াল কিন্তু বসে থাকতে হয়নি জার্নালিজম তখন এমনই ছিল সেই সময় রায়বাহাদুর জলদর্শন খুব অসুস্থ হয়ে তখন এত এইরকম তার বয়স ফনীন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি ছিলেন অ্যানিস্টেন্ট ওরাও শুনেছেন আমাদের একটা সাহিত্যের আড্ডা ছিল এখানে সাহিত্য ভাষণ আমরা সন্ধ্যাবেলার দিকে সেই সাহিত্য ভাষণ গিয়ে করি ছেড়েছি নবদ বেচাকি করছিলাম শরীর খারাপ সবই উনি শুনেছেন একদিন আমাকে বললেন দেখো আমি তোমাকে তুমি যদি বলো তাহলে আমি বলব আমি বললাম যে আমি বলতে পারবো মান্ক্রি জার্নালের কাজ অনেক হালকা কাজ বেলা এগারোটায় পর্যন্ত থাকলো সারাদিন সভা সমিতি সাহিত্য করলাম সে একরকম বেশ ভালোই লাগলো যাই হোক তখন প্রবাসী আর নাম করা যায় হ্যাঁ উনি তিন দিন বাদে আমাকে একদিন মিশিয়ে গেলেন গিয়ে যে তোমাকে আমি নিয়ে যাব জলদোদ্দার বাড়ি রায়বাহাদুর জলদর্শনের বাড়িতে নিয়ে গেলেন বৌমা ইয়েকে আমাকে রায়বাহাদুর জলদর্শনের বাড়িতে নিয়ে গেলেন উনি থাকতেন এসব সাংস্কৃতিক ভাষা ছিল তা গিয়ে বললেন আমি ওকে নিয়ে এসেছি হ্যাঁ তুমি কাজ করো তুমি কাজ করো আমি খনি ভুলেছে আমি বলছি তুমি কাজ করো গুরুদাস চ্যাবের আর কাগজ তো তোমরা তুমি তো বহুকাল ধরে লিখছো বহু হবে তুমি কাজ তা আমি দুটো বলুন তিনি খুব নাটকের মানুষ ছিলেন এই জীবনে এই যেমন মানে নাটকের লোকগুলোর সঙ্গে যেমন নাটক কে ভালোবাসে কবিতা নির্মল চন্দ্র চন্দ্র হরিদাস চট্টোপাধ্যায় কুমারকৃষ্ণ মিত্র এরা ছিলেন ডাইরেক্টর এই শকুন্তলা শ্রী গৌরাঙ্গক্তি এই আর্ট থিয়েটার আমলে অত্যন্ত ভালো ভালো নাটক সব অভিনয় হয়েছে খুব গান করা তখনকার দিনে এবং স্টাফ একেবারে মানে চয়েসের স্টাফ তখনকার দিনে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় অহিন্দ্র চৌধুরী তিনকরি চক্রবর্তী তারপরে সন্তোষ সিংহ জহর গঙ্গোপাধ্যায় তুলসী চক্রবর্তী কুমারকৃষ্ণ কুমার মিত্র তারপরে তুই আশু বোস মেয়েদের ভেতরে নিভা নুনি নিহারবালা কৃষ্ণ ভামিনী তখনকার একদিনে যত নাম করা অভিনেত্রী চারুশীলা প্রভৃতি এবং কুসুম কুমারী এই সমস্ত নাম করা অভিনেতা অভিনেত্রী একদিকে শিশির আর একদিকে তখন উনিশশো সালে কন্যার্জন উনিশশো চব্বিশ সালে সিতা বই খোলা হল এবং এই আর্ট একটা আমাদের বাংলা নাট্যশালা গোড়ার যুগে একটা সত্যিকারে এরা একটা নাওয়া দিয়ে গেছে এবং তারই এই হরিদাসবাবু ছিলেন দি রায়ের ইভিনিং ক্লাব বলে ক্লাব ছিল আচ্ছা এবং সেটা ওই ক্যালকাটা স্ট্রিট যে বলে যেখানটা ওই ওরকম জায়গায় ছিল এবং ইভিনিং ক্লাবেতে প্রথম নাটক আগে সেটা ছেলেরাই তখন মেয়েকে যা দেওয়ার ছিল তাতেই চন্দ্রগুপ্ত নাটুকে প্রথম চন্দ্রগুপ্ত আচ্ছা। হরিতিশবু অত্যন্ত নাটকে লিখছিলেন এবং ভারতবর্ষে যে সমস্ত নাটকগুলো বেরোতো ছাপা সেগুলো কিন্তু হরিদেশভু নিজে পড়তাম কবিতাগুলো বেশিরভাগ পাঠিয়ে দেওয়া এক সময় নরেন্দ্র দেখতে কিছু কিছু আমি যাওয়ার পর আমিও দেখতাম প্রবন্ধগুলো নিয়ম ছিল যে প্রবন্ধ জেনারেল একটা কিছু হলে খনিবাবু দেখে দিতেন কিন্তু ধরুন ভাষার ওপর কোনো প্রবন্ধ হলো তাহলে আমরা সেটাকে একবার দেখেই নিতাম সুনীতি চট্টোপাধ্যায় ঐতিহাসিক কোনো একটা ঐতিহাসিক দিয়ে দেখে নিত মানে খুবই নাম করা একটা বৈষ্ণব নীত্যের সাহিত্যের উপর কিছু বেরোবে হয়তো রায়বাহাদ্যাকি নেওয়া এই এইরকম করে দেখিয়ে নেওয়া এবং সে কি কাগজ ছিল তখনকারের দিনে বুঝতে ভারত এত গ্রাহক এবং নিয়ম ছিলেন্ডার মান্থ অর্থাৎ লন্ডনে যে আছে সেও যেন ফার্স্ট উইক বেঙ্গলি ক্যালেন্ডার মান্থগজটা দিয়ে তার কাছে এত ভেরি পাংচুয়াল এবং খুব ভালো কাগজ এই কাগজের সঙ্গে শরীরভাবে থাকার ফলে বহু মানুষের সঙ্গে আরও পরিচয় হবে বাংলাদেশের এমন কোনো সাহিত্যিক নেই যে যাদের সঙ্গে পরিচয় হয়নি আমি থাকাকালীন এই যে গণদেবতা তার শঙ্করবাবু এই যে জঙ্গম তারপরে স্থাবর এই বড়ো বড়ো যে লেখা মনে পেলেন সরোজ রায় চৌধুরী শৈলজানন্দ মুভোধ সান্নাল এই মনোজ বসু প্রভৃতি এই বড়ো বড়ো লেখা সেই সময় যত বেরিয়েছে তার কাজ নাকি আশা ব্যবহার করেছে এদের সকলের সঙ্গে আমার করেছে এমনও হয়েছে যে কখনও রবীন্দ্রনাথের কাছে হয়েছে আচ্ছা এই কার্যগুলো কি শরৎচন্দ্রের কাছে যাওয়ার সৌভাগ্য হয়েছে। এইগুলো আমার জীবনের একটা অ্যাসেট হতে পারে যে ওদিকে লিটারেরি সাইডটা তাই আমার রবীন্দ্রভারতীর সতীর্থরা বলেন যে আপনি ওই সাহিত্য লাইন থেকে আর এই পর্যন্ত আপনি একটা পুরো থিয়েটার পর্যন্ত একটা কিছু লিখে গেলে বোধ হয় কিন্তু সে লেখার বোদা হয় আর আমি অবকাশ পাব কেননা সে লেখার তারপরে একশো জন লাইফ নিয়েছে যে সেকালের থেকে আর্টিস্টের যেটা নবকলের প্রতি মাসে ধারাবাহিক ভাবে এক একজনের লাইফ বেরোচ্ছে আচ্ছা বেরোচ্ছে মানে একশো আটটা লাইফ একশো আট মাসে নবকল্লাস মাসে মাসে বেরোয় নবছরে নয় বছর পর্যন্ত না সেটা হলে তো খুবই ভালো আমি আরম্ভ করে দিয়েছি সেটা অলরেডি মেয়ে এবং ছেলে সে যুগে এবং অবাক একটা যাবেন করে রেখেছি তার গানের বইয়ের নাম গীতা এটা গুরুদাচার্যান থেকে পাবলিশ হয়েছিল কোন লোক জানে না যে তিনিও লেখিকা ছিলেন অথচ তার কোনো বিদ্যা ছিল না তিনি নাটকের ভাষা আয়ত্ত করতে এই ছবি দিয়ে দেবো যে এই বইয়ের কভার এবং এর উপরে প্রচুর আমার সংগ্রহ রয়েছে এর লাইব বেরিয়েছে গোলাপ সুন্দরী প্রথম যুগের গোলাপ সুন্দরী থার্টিন তিনি স্টেজ জয়েন করেছেন কিন্তু তার তিনি হচ্ছেন প্রথম মহিলা নাট্যকার আচ্ছা আপনারা হয়ে শুনে যে এইটিন এইভেন এ তার অপূর্ব সতী বলে একটা নাটক গ্রেট ন্যাশনাল এবং সে বইটা সাহিত্য পরিষদ এখনো আছে পাওয়া যায় আপনাকে দেখাবো সে আপনি অবাক হয়ে যাবেন তার ভাষা হাত দেখলে তার এ থেকে তারপরে আমি আর্টিকে অলরেডি বেরিয়ে গেছে নবকল বেরিয়েছে আচ্ছা তারা সুন্দর একজন অভিনেত্রী ছিল। এইসব যেগুলো তার জীবনের অভিনেত্রীর জীবন ছাড়াও তারা আবার স্পেশাল কোয়ালিফিকেশন গুলোকে আমি অলভাবে ফোকাস করি সেই কাজটা তো আপনি করতে পারেন আপনি এই কাজটা তো আর আপনি যা জানেন সেটা হয়তো অভিজ্ঞতা আর কারুর নেই বাইরে বেরিয়ে আছে এর ভিতর অনেক রকম লেখা টেকা আছে সেইগুলো এই একশো একটা লাইফ এ নিয়ে কারণ নাটক আর আমি এখন লেখার ব্যাপারটা ঠিক করছি না যাই হোক কি করে থিয়েটারে বলি ভারতবর্ষে যখন আমি কাজ করছি তখন একটু আমার অন্যদিকে ভারতবর্ষ অবশ্য কাজের ফাঁকে ফাঁকে এর আগে আমি আমার দুটো অরিজিনাল নাটক তখন আমি স্টুডেন্ট সেই সময় বেরিয়েছিল হয়েছিল যেটা এখন লিবার্টি সিনেমা বলে একটা আছে বয়স বছর পড়িয়ে গেল সেই সময় ওখানে একটা খাতা দিয়ে গেল একটা নাটক নাটক এক ঘন্টার নাটক প্লে সেটাও ওখানে প্লে হয়েছিল আচ্ছা প্লে হয়েছিলো এবং খুব ভালো হয়েছিল। তারপর ওরা ডেকে আবার আমাকে একটা অপেরা ধর্মের নাটক এই দোলের আগে ফাগুয়া বলে একটা বই নাচ গানের বই আমাকে দিয়ে লিখে মিশল সেটাও ওখানে প্লে হয়েছিল। কিন্তু থার্টি টুর পর থেকে আর আমার থিয়েটারের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না মধ্যে দুটো একটা নাটক লিখেছি এবং চেষ্টা করেছি নির্মলবাবুকে ধরে কোনো আর্টিস্টকে ধরে যদি হয় আমি হরিদাসবাবু সেটা পড়তে দিলুম উনি নাটক দেখেন আমি পড়তে দিলুম যে আপনি এটা করে দেখবেন যদি ডেমাডেশন ফর্মটা ভারতবর্ষে ছাপা উনি মনে করেন উপযুক্ত তাহলে ছাপা আমি দিলাম নিলেন নিয়ে তারপরে খুব নাটকে মানুষ ছিলেন লোক বইতে নাটক পড়েছে আর আমি জিজ্ঞেস করছি কীরকম লাগলো বললাম বলব বলব তোমার পারে ইতিমধ্যে আমাদের ওইখানের তখন লিগাল অ্যাডভাইজার ছিলেন তার নাম ছিল চাঁদমোহন চক্র তিনি ছোটো আদালতের বারের প্রেসিডেন্ট হয়েছিলেন লিখতে ঠিক একটু আগটু পারতেন কিন্তু উকিল হিসেবে তিনি খুব নাম করেছিলেন তিনি গুরুদাস চ্যারেঞ্জিয়ান সান্সের লিগাল অ্যাডভাইসের ছিলেন কেস টেস্ট দরকার করতেন স্টার থিয়েটারের ছিলেন আর্থ থিয়েটার লিমিটেডের শিশিরবাবু শ্রীরঙ্গলের ছিলেন রঙল প্রত্যেক থিয়েটার কটারই উকিল তিনি তখন রঙল থিয়েটার নাটক খুঁজছে উনি সেই নাটকটি যেটা রামের সময় আমি লিখেছি উনি চাঁদমোহনবাবুর হাতে চাঁদমোহনবাবু এসছেন তো আমাদের গুরুদাস উনি একদিন গুরুদাসের বলেছেন যে আমি উকিল তো ওখানে শুনছি নাটকের আপনি তো উনি লিখেছেন তো হ্যাঁ লিখেছে ওকে কিছু বলবেন না না ওরা তো আমরা যা হয় তার থেকে হয়তো কিছু ছোট ছিল কিন্তু কোয়ালিটি আর কোয়ান্টিটিতে নাটকের কিছু আশাসী হয় না যদি আবেদন হয় এটা দু ঘন্টা মিনিট আচ্ছা ঘন্টা মিনিট হবে ছাপা আছে বই কয়েকটা ওই রকম একটা পাগলাম মতন চরিত্র ঠিক করে যে ওই গান টান গুলো গায় এটা একেবারে সে বইটা চাঁদ একদিন হঠাৎ উঠলেন ওটাই আমাদের এই ট্যুরাল যে আপনি একবার আমার বাড়িতে আটটার সময় আসবেন রাত্রিপাল আজকে আর কি দরকার আছে কোন না না আমার দরকার আছে উনি থাকতেন তখন এ এপারে আর আমি থাকি ওপারে আমার মামার বাড়িতে আচ্ছা তখন শরীর খারাপ মেজ ছেড়ে দিয়েছি বাবুর বাড়িতে নিয়েছে ওই দিকটা আমার মামা ওই মিনার ঘাট দিকে আমি সময় এলাম এসে দেখলাম এর সুন্দর মতন বসে আছেন দেখি বুঝতে পারলাম এই লোকটা আমি তাকে দেখি কারণ চট্টোপাধ্যায় আমরা করব অবাক হয়ে যাচ্ছি যে বই শরৎ চট্টোপাধ্যায় মানে একটা ছিলেন রংমল থিয়েটার ফর শেভার ইলিয়াস তারই ভোলামসটা তার আমলে অনেক বড়ো বড়ো প্রোডাকশন হয়েছে তখন তিনি জিলেন খুঁজছিলেন সেইটে চান্দমনবাবুকে তিনি বলিছিলেন সেইতে শুনে কি করে হরিদাসবাবু থিয়েটার ওয়ার্ল্ডের লোক কানে যায় উনি আবার চান্দবনবাবু আছে চানমনবাবু আমাকে ডেকে নিয়েছেন সাসপেন্সটা ক্লিয়ার হলেও শরৎচারুজের কাছে যখন এই আর আমি আমি পাবলিক ভারতবর্ষের ছাপার জন্য মানুষের দিনে পাবলিক আমাকে অভিনন্দন দিলেন একটা রিসেপশন তাতে তারা শঙ্করদা প্রিজাইড করলেন ওই ওখানে ছবি আছে সেই ছবি তোমরা সব আমাকে যাই হোক সেইটা হওয়ার পর পরে তে অরিজিনাল ড্রামার রয়াল্টি এখন পঁচিশ টাকা তারপরে যেগুলো করেছি সেগুলো পনেরো টাকা তখন একটা রয়াল্টি মাত্র দশ টাকা টেন রুপিস কিন্তু ডবল জিরো দিল মুশকিল তাতেও চলে না মানুষের হতে হতে হঠাৎ আমি আবার বিন্দু ছেলেটাকে নাটক করতে আরম্ভ করব এই আমার সঙ্গে শিশির বাবু এখন শিশির বাবু বললেন যে আমি ওই রামেশ্বর নাটক যখন সেপে বেরোলো উনি পরে খুব মুগ্ধ হয়ে গেছিলেন হুমায়ুন একটা কাগজ ছিল চতুরঙ্গ চতুরঙ্গতে একটা অদ্ভুত ভালো সমালোচনা লিখেছিলেন ওরা রিগার্ডিং রামেশ্বমতি যে নাট্যকার নতুন হলেও এই যে যে মাছ দুটোকে জলের ভেতরে পুকুরে আছে সেই দুটোকে মাটির ওপর জন্য জন্যে অভিনয় কৌশলে এমন একটা চরিত্রকে সৃষ্টি করেছেন যেটা শুধু অভিনবই নয় নাটকের গতিপথকে অনেক দূর আগিয়ে দিয়েছে এই কথা নিজে গিয়ে লিখলেন আহ হুমায়ন কবি লিখলেন তারপরে চতুরঙ্গ অফিস তখন গণেশচন্দ্র অভিনেতা আমি একদিন দিয়ে শুনে দেখা করে এলুম ভারতবর্ষের কানেকশানে সকলের শুনিয়ে আমার আলাদ ছিল এবং হুমায়ুন কবির সকলেই আমাকে চিনতে গেলেন বললেন যে খুব ভালো করেছেন আপনি নাটক আমরা গিয়ে দেখে এবং আমার মনে হচ্ছে আপনি নাটকে লেগে থাকলে কিছু ইট ইজ প্রেডিকশন যাই হোক তারপরে নাটক বিন্দু লেখা হচ্ছে তারপরে হরিদাসবাবু বললেন যে বলেছি কথা প্রসঙ্গে শিশি তুমি শিশি তোমার বই তুমি শিশিরের সঙ্গে দেখা শিশুর বাবুর সঙ্গে বলে যে কতটা হয়েছে আমি বললাম একটা অঙ্ক বল না তা না আমার খুব ভালো না আমি বইটা স্টেজ করে এই ডিসেম্বর টোয়েন্টি ফিফথ ডিসেম্বর বড়দিনের স্টেজ পরে আমার মনটা কিন্তু খারাপ হয়ে যায় যে শিশির বাবু নিজে নামবেন না অথচ নাটকটা আমার হবে তার রংমলে রংমূলে ভালো সেখানে অনবউ টাইনবউ তো বড়ো আর্টিস্ট সন্তোষ সিংি আছে ভালো স্টাফ তখন রং তা ওর স্টাফে তো উনি ছাড়া আর কেউ আর প্রভা দেবী আছেন এই আর মহ মনোরঞ্জন ধরছে যে তা আমি বললাম যে ঠিক আছে তখন বলে তো না বলতে পারছিলাম না। এই যে আসা যাওয়া শুরু এই যে শিশির বাবু স্কুলে সেসব সম্বন্ধে আমি লিখেছি আমার একটা বই আছে উইংসের আড়ালে সেই বইয়ের ভেতরে আমি সব আমার সেই স্মৃতির কথা এবং থিয়েটারে দৈনন্দিন জীবনে কত রকম ঘটেছে এবং এখনো একটা ওই সে কাল আরেকালের সঙ্গে কী তবাত হয়ে যাচ্ছে তার একটা টুকরো টুকরো কাহিনি আমার এখনও বেরোচ্ছে প্রসাদে প্রতিমাসই বেরোচ্ছে প্রসাদও বেরোচ্ছে দুটো কন্টিনিউয়াস লেখা থিয়েটার সম্বন্ধে যাই হোক বেরোচ্ছে তা সেইটে শিশিরবুর কাছে সেই যে সঙ্গে শিশুরবুর রে হলো অ্যাপেন্ডেন্সি হলো সেটা আমার জীবনে একটা পরম সত্যি কথা বলতে গিয়ে এমন একটা রোববার ছিল না যে যে রোববারটা সকালবেলা শিশির বাবুর কাছে না গেলে যেন যাইনি বলে মনে হয় কিছু নয় গেল একটু চা খেলো এসব বসো একটু আবৃত্তি করে করলেন শুনলাম আমি তার নতুন নাটকের কথা বললেন আজ আপনারা ব্রেক নিয়ে এত কথা দেখছেন আমি ফর্টি ফোরের এন্ডে অর্থাৎ ডিসেম্বর ফর্টি ফোর কিংবা নভেম্বর ফর্টি আমি তার